আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল তাল্হ্ন আরও বর্ণনা করেছেন যে নাবি সাল্লাহ আলাইসাল্লাম অবতরণ করতেন মাররুজ জাহরান উপত্যকার শেষ প্রান্তে নিম্নভূমিতে যা মদিনার দিককে যেতে ছোট পাহাড়গুলোর নিচে অবস্থিত তিনি সেই নিম্নভূমিতে মাঝখানে অবতরণ করতেন এটি মক্কা যাওয়ার পথে বাম পাশে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের মঞ্জিল ও রাস্তার মাঝে দূরত্ব এক পাথর নিক্ষেপ পরিমাণ